أن رسول الله صلى الله عليه وسلم صلى عن صوم يوم عرفه قال يكفر السنة الماضية والباقية إلى آخر الحديث بستوى بانگلار شمعيتو دشق شوتا سيام وردائر باپوربير قروج رجعار ببنو مسلا مسائل بيدان أحكام أمر علوصنا كوري از كي اپنا در كتشامنا شروع كوربو আর রোজা এবার আছে না একটা জিনিস করা একদিক যেমন সুন্নত হয় না করাটাও আবার শূন্যত হয়ে যায় করাটাও যেমন এবাদত হয় না করাটাও ইবাদত হয় এবং ক্ষেত্রে আমাদের আমার মনে এই জিনিসটা একটু আপনার কাছে আরো সুস্পষ্ট করতে চায় जे एबादत, तार निशेद एबादत। आल्ला निर्देश पालन करा जेमन इबादत तरह निषेध बेचे थका इबादत पाप निर्देश लंघन कर लेनी आल्लाह निर्देश कर लाओ पाप और जा बारण कर लाओ पापे इबादत मन रखते हैं आल्लर आदेश निषेध माना दोटाई हल इबादत करणीयता करब वर्जनता बर्जन करब दो हम इबादत रोजा इबादत बोले अपनारत आनी करबें ताँ से मोहानबुल आलमीन जी भाव चाहन ओई भाव प्रथम हालिस पढ़े अबू कतद अनसार्ला आन थल्लाबी आलम के जिज्ञेस कर हराफर दिन रोजा रखा सम्पर्क और आल्ला नबी आराफा रोजा रखार जो उत्साहित कर जरा हाजी साहेब आराफतर मैदान आरा व्यती पृथ्वी जे जाना आ তারা যদি রোজা রাখতে কোনো বাধা না থাকে রোজা রাখার বাধাও কিছু আছে সেক্ষেত্রে তারা রোজা রাখবেন তাহলে তাদের ফায়দা কি কি উপকার কি আল্লাহ নবী বললেন একটি রোজা যদি কেউ রাখে তাহলে অতীতের এক বছর আর ভবিষ্যতের এক বছর মোট দুই বছর তার গুনগুলি আল্লাহ মাফ করে দেবেন এখানে আমাদের লক্ষণীয় যে আরাফাতের দিনের রোজা একসময় ছিল যে আমার আরাফাত কবে হচ্ছে জানতে পারতাম না যার ফলে নিজের নিজের দেশের চাঁদের হিসাব করে নয় তারিখে আরাফাতের দিন নয় তারিখে হয় নয় জিলহাজ তাই রোজা রাখা হতো বর্তমানে কিন্তু সেই সমস্যা আর নেই স্যাটেলাইটের যোগ সৌদি আরবের চাঁদের নিয়মেই আরাফাত হবে অন্য কোন দেশের চাঁদ দেখে তার আরাফাত হবে না আর আরাফাত সৌদিতে মক্কাতে কাজে এখন যেহেতু আমাদের সেই সমস্যা নাই কাজই তারপরও নয় তারিখের রোজা রাখবো আর সৌদি আরবে কিন্তু তার একদিন আগেই আরাফাত শেষ হয়ে যাবে এমনটা তো মোটেই ঠিক হবে না ওজর ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে সব দেবেন কিন্তু ওজোর নাই তারপর আমরা নয় তারিখ কারণ আল্লাহ নবী কিন্তু ইয়উম আরাফা বলেছেন নয় তারিখ বলেন নাই আর এ ধরনের আমাদের অনেকে জিজ্ঞেস করে যে নয় তারিখে রোজা রাখতে হবে নয় তারিখে আরাফাত হয় তাই আরাফাতটা কি আপনার দেশে না সদিতে কারণ হজের ক্ষেত্রে। যদিও যার যার দেখে রোজা রাখবেন সে ব্যাপারটা আমরা আলোচনা করেছি আগে এখানে আমাদের আরাফাতের দিন রোজা রাখতে হবে আরাফাতের দিন এই দিনে মহানবুল্লাহ আলমীর অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন যেমন রাত্রির মধ্যে সবচেয়ে উত্তম রাত্রি লাইলাতুল কাদারের রাত্রি যেটা রমজান মাসে শেষ দশের দশকের বেজর রাত্রিতে হয় আর আরাফাত হয় नय तारीख जुल्हज मासर जिलहज मासे कई मास गुपूर्ण ए मासे वाई दस दिन हज है कुरबानी है मुसलमान सारा पृथ्वी प्रतिनिधि हज सम्मिलन विश्व सम्मिलन है अल्लाह रब्बुल आलमीन य आराफतर दिन जो महिमा य गुरुत्वर फजिलतर जमे ये रोजार एक बचर आगे और एक बस पर गुढ़ा के माफ कर दें उने के, उने के के आप अ समय हज देखते आग्रह होने के अने मन कर हाजिरा गए कि देख कंतु रोजा रखार बेपार अने समय गुरुत पाईना यह दर्शक श्रोता के आहवान करब आपनार जीवन प्रति बचरे एक बार को आराफत जावार भाई बंधु बान्धव के आराफर दिन रोजा रखार जन उत्साहित कर दायित्व और करतव्यज साधारण आराफा जो समय आसे हमारा अग्रिम আমাদের যার সঙ্গে যাদের সম্পৃক্ত আছে তাদেরকে আমরা বলে দিই নিজে ফোন করেন টেলিফোনে যাকে আপনার খালাকে আপনার মামা বাড়ি দাঁড়াবাড়ি সব জায়গায় বলেন যতগুলি মানুষকে আপনি এই দিনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং তারা রোজা রাখবে আপনার জন্য এই শূন্যতটা তারা জীবিত করবে সমস্ত মানুষ যা নেই পাবে আপনি যেহেতু তাদেরকে উদ্বুদ্ধ করেছেন সবার সমান আপনি একাই পেয়ে যাবেন এইভাবেই শূন্যতের প্রচার হবে প্রসার হবে এরপরে আপনার তো জানেন মানে দশ আসুরা মানে দশম দশম তারিখে মহরম মাসের রোজা রাখার ফজিলত কি যাহিয়াতের যুগে আরব রামকাই আশুরা রোজা রাখতো আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন ওখানে গিয়ে দেখেন যে ওখানে যারা ইহুদি ওরা রোজা রাখে তো জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তো বলেন যে এই দ্বিতান্তউন আদিম অত্যন্ত গুরুত্বপূর্ণ মহত্বের দিন বলে কেন বলে এই দিন আল্লাহ রব্লা আলমিন মৌসা কলিমুল্লাহি সালাতাম এবং তার জাতি বাণী ইসরায়েলকে আল্লাহ রব তাদেরকে নাজার দিয়েছিলেন আর ফেরাউন এবং ফেরাউনের যত লোকজন সৈন্য সব ওই পানির মধ্যে ডুবিয়ে হালাক করে দিয়েছিলেন তো আল্লাহ তার জাতিকে নাজার দিলেন আর কাফেরকে কে ধ্বংস করে দিলেন এর জন্য কৃতজ্ঞার্থে আল্লাহ যে নাজার দিলেন রোজা রেখেছিলেন তার পরবর্তীতে বনিস্রেররা এই রোজাটা রাখতো আমরাও সেই জন্য এই দিনে রোজা রাখি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাহলে আশুর রোজার তাৎপর্য গুরুত্ব এবং এর তারিখ বা ইতিহাস হিস্ট্রি হলো মুসা সালাম এবং তার জাতি কারবালার সঙ্গে না কারণ কারবালাতে তার নাতি হুসেন রাজিয়া তাল আনোহর শাহাদাত হয়েছিল শাহাদাত বরণ করেছিলেন রাজুলের মৃত্যুর রাসুলের মৃত্যুর পঞ্চাশ বছর পরে নতুন করে কি কোন তৈরি হবে কোনো বিধান তৈরি হবে কারণ তিনি যখন মরে গেছেন তখন এই পরিপূর্ণ দিন হয়ে গেছে হ্যাঁ ভাগ্যচক্রে কালচক্রে এই আশুরার দিনেই তার মর্মান্তিক ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তে যেটা মুনাফিক মুসলমানরা যারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল যে তা আপনার হাতে বায়াত করব তারাই তাকে হত্যা করেছিল যারা উসমান রাজুল্লাহ তালাহ হত্যা করেছিল তারাই করেছিল আলী রাজুল্লাহ তালাহকে তারাই হত্যা করেছিল হাসান হোসাইনের বড়ো ভাই রাজুল্লাহ তালহুকে तरह हत्या करसैन के कई कूचकी दल एरा दे इहुदी दे दल एन्म इहुदी थे अब्दुल्ला सबा एक मुनाफिक मुसलमान सेजे से भरे भरेरे एक षड़ कर हत्या कर चपी दिए आर श्रेणी ये एक मिथ्या सर दिए आज इतिहास विकृत को जानी जो महर्रम असुर महरम मैंने कारवाला আশুরা মহারম্মানে হলো কি এজিদ হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি এগুলি কিন্তু মোটেই ঠিক না বিশাল সিন্ধুর মতো বই আমরা বিশ্বাস করি বিশাল সিন্ধুর লেখক মীর মুশারফ সে ওই গুরুপের লোক ছিল গুরুপের নয় এবং সে মিথ্যার সাগর এটা একটা বইলি। লিখে আমরা বিশাল সান্ধু বিন্ধু বলব না পড়ল মিথ্যার সিন্ধু এই বই পড়ে কেউ ইতিহাস বিকৃত কেউ জানবে এটা কিন্তু মোটেই ঠিক না এজন্যে আমরা বলবো বিশেষ করে যারা শিক্ষিত যারা ইসলামের ইতিহাস আরবি গ্রন্থ শেয়ার আলম্নবালা ইমাম হাফেজ জাহাবীর ইমাম ইবনু কাসির আল বিদায় ওর নিহায়া এ ধরনের বইগুলিতে সুন্দর করে ইতিহাস লেখা আছে কিন্তু আমরা তো পড়ি না আমরা পড়ি হিট্রির ইতিহাস আমরা পড়ি স্প্রিট অফ ইসলাম হিট্রির বা উমুকের আমরা পড়ি বিশাল সিন্ধু যার ফলে মিথ্যা যেটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে হত্যা করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আর এই নি আমরা নিজেরার মধ্যে দুই তিন দল হয়ে ওরা কিন্তু ঠিকই তাদের ফায়দা লুটতেছে এই হল আমাদের অজানা মুসলমানদের বাস্তব অবস্থা আসুরাই মহরমের রোজা আল্লাহর নবী তখন রাখা শুরু করলেন বললেন মৌসা আলী সাল্লা সাল্লামের এই রোজা রাখার ব্যাপারে আমি বেশি হকদার কারণ সমস্ত নবীরসুল্লা তারা সকলেই ভাই এক আল্লাহর দিনের তারা প্রচারক এক আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যে দিয়ে এসেছিলেন অনুপরণে আছে সাহাবাদেরকে বললেন তোমরা ওই ইহুদিদের চাইতে এই রোজাটা পালন করার বেশি হকদান তারা তো তাদের দিনের সবকিছু উলট পালট করে দিয়েছে শুধু রোজা ধরে আছে আর আমরা তো আল্লাহর যে দিন সেটার উপরে আছি তাই আল্লাহ নবী নিজে রোজা রাখলেন শাহবাদেরকে রাখতে বললেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরায় মহারমের রোজা রাখা ফরজ ছিল রমজান যখন ফরজ হয়ে গেল তখন ঐচ্ছিক হয়ে গেল যে রাখবে সে রাখবে যার রাখবে না আর রাখবে না আল্লাহনবী বললেন আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখব নয় আর দশ কিন্তু পরবর্তী বছরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান পরবর্তীতে সাহাবারা নয় দশ রাখতেন এটাই হলো সুন্নত আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসব মহারমে রোজার বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট করে দেওয়ার জন্যে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে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 धानसलम श्रेष्ठत आज रेारोटाय पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीट टी हुआ थे जान्नि काफेला जानते सरल पथे आसन गे शयान জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এই রোজা রাখার ব্যাপারে আমি বেশি হকদার কারণ সমস্ত নবীর তারা সকলেই ভাই এক আল্লাহর দিনের তারা প্রচারক এক আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যে এসেছিলেন অনুবরণে আছে সাহাবাদেরকে বললেন তোমরা ওই ইহুদিদের চাইতে এই রোজাটা পালন করা বেশি হকদার তারা তো তাদের দিনের সব কিছু উলট পালট করে দিয়েছে শুধু রোজা ধরে আছে আর আমরা তো আল্লাহর যে দিন সেটার উপরে আছি তাই আল্লাহনবী নিজে রোজা রাখলেন শাহবাদেরকে রাখতে বললেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরায় মহাররমের রোজা রাখা ফরজ ছিল রমজান যখন ফরজ হয়ে গেল তখন ঐচ্ছিক হয়ে গেল যে রাখবে সে রাখবে যার রাখবে না আর রাখবে না আল্লাহনবী বললেন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখবো নয় আর দশ কিন্তু পরবর্তী বছরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান পরবর্তীতে সাহাবারা নয় দশ রাখতেন এটাই হল সন্ন্যত আল্লাহ নবী আহিস্লামকে মাহরম মাসের এই দশ তারিখের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করলেন ফজিলতকে বললেন ইউক ফেরুসানিয়া গত এক বছরের গুনা মাফ করে দেবেন তবে যে কারে গুনা মাফ করার হাদিসগুলি এসেছে ছোট গুনাগুলি কারণ বড় গুনহার জন্যে যাকে কবিরা গুনা বলে আমাদের সাধারণত তার জন্য তো বা শর্ত তোবার জন্যে শর্ত হলো অতীতের জন্যে নিজে আফসুস করা লজ্জিত হওয়া কেনই অন্যায় করেছি বর্তমানের জন্যে শর্ত হলো পাপের কাজ ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্য শর্ত হলো আল্লাহর সঙ্গে অদা করা আর কোনো এই অন্যায় করব না এই তিনটে শর্ত যদি পাওয়া যায় আল্লাহর সঙ্গে যে হক হাক্কুল্লাহ যেটা যে কোনো এর পাপ যে কোনো ধরনের পাপ হোক আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ ক্ষমা পছন্দ করেন তার নামই হচ্ছে গাফার গফুর বান্দা ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন না চাইলে রাগ হন এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য এই জন্য এই দিন রোজা রাখুন রোজা রাখা অন্যকে চেষ্টা করুন দুইটা নয় দশ না পারলে কমপক্ষে দশ রাখুন এটা হলো আমাদের কাম্য চার মাধ্যমে অতীতের এক বছরের গোনা আল্লাহ মাফ করে দেবেন আমাদেরকে ইনশাআল্লাহ এরপরে হসই আনসম ইসনাইন আল্লাহনবী আলিসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবার রোজা রাখতেন তাহ্লা নবীকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে সোমবারে রোজা রাখেন কেন রোজা রাখেন আল্লাহ বলেন এবং এই দিনে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনটি কারণ তাহলে এই দিন রসুলের জন্ম এই দিনে তিনি রসুল ঘোষণা হয়েছেন আর এই দিনেই কোরআন নাজিল হয়েছে বা তার কাছে এসেছে প্রথম তাহলে এই তিনটি কারণে সোমবারে রোজা রাখতেন আরো একটি কারণ আছে অন্য হাদেশে সেটি হলো আল্লাহ নবী আহিসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন কেন ওখানে তিনি বলেছেন যে প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে সপ্তাহের দুই দিন আল্লাহর কাছে আমলগুলি পেশ করা হয় বান্দার ফেরেস্তারা এগুলি জমা করে রাখেন সোমবারে আর বৃহস্পতিবার আল্লাহর কাছে নিয়ে যে বলেন আল্লাহ তোমার বান্দারে এই কাজ করেছেন আমি রাসুল চাই রোজা অবস্থায় জন্য আমার আমলটা আল্লাহর কাছে গিয়ে কি পেশ করা হয় পৌঁছানো হয় তাহলে আরো একটা বেড়ে গেল তাহলে আল্লাহ জন্মগ্রহণ করেছেন এটা মুসলিম শরীফের সই হাজার সুসভ্যস্ত বাকি তারিখটা কবে কখন কি এ অনিমাতক অনেমাত্রার্থক্য আছে ওর কথা আমার এখানে তিনটা দিনের নফল রোজার সোয়াব জানতে পারলাম আরাফাতের দিন যেটা নয়জিলহাজ যেখানে হাজি সাহেবরা যেদিন ওখানে অবস্থান করবেন আরাফাতের দিন দুই নম্বর মহারমের দশ তারিখের আর প্রতি সোমবারে এর সব আমরা বলেছেন যে ব্যক্তি রমজানের পূর্ণ রোজা রাখলো সুমা হুসি সও এরপরে সওয়াল মাসে আরো ছয়টা নোজা রাখলো সারা বছরই রোজা রাখল কারণ একটা নেকির কাজ দশ গুণ না ধরা হয় তাহলে ৩০টা রোজা যদি রাখেন রমজানের তাহলে তিরিশ দশে তিনশো বাকি পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আধা আর কোরবানির ঈদের পরের তিন দিনের কাজ মত শিখ বলা হয় এগারো বারো তেরো কুরবানি ঈদের পরে আরও তিন দিন রোজা রাখা যাবে না খাওয়া আলামী ভোসেন কুলবাসেরাবো খাওয়া পান করো তিন দিন খাওয়া পান করার জন্যে তাহলে পাঁচ দিন রোজা রাখা হারাম হয়ে গেল তাহলে ৩৬৫ পঁয়ষট্টি দিনের বছর রমজানের তিনশো হয়ে গেল পাঁচ দিন নিষেধ হয়ে গেল বাকি থাকলো দিন ষাট দিন আর ষাট দিন জন্য ছয়টা ছয় দশের ষাট তাহলে সারা বছর রোজা হলো না হলো না তাহলে এখানে আল্লাহ নবী আলিসাল্লাম যদি রমজানের সঙ্গে সওয়াল মাসে কেউ ছয়টা রোজা রাখে তাহলে তার সব এই হলো যে সারা বছরই সে রোজা রাখলো সব হানাল্লা হবে এই ছয়টা রোজা ধারাবাহিকভাবে রাখতে পারেন ঈদের পরের দিন থেকে শুরু করতে পারেন একাধারে ছয়টা অথবা বিক্ষিপ্তভাবে আজ রাখলেন একটা দুদিন পর আরেকটা আপনি বিক্ষিপ্তভাবে রাখতে পারেন আপনার জন্যে দুই রকমই যাই রয়েছে এক্ষেত্রে এই রোজাটা আমরা অনেক সময় দেখি যে আমরা জানি না অনেকে যখন আমরা বলি জানি না যে এই ধরনের রোজা আছে শরীয়তে এজন্য এই রোজাগুলি যদি আমরা রাখি এর মাধ্যমে বছরের কয়েকটা দিন দেখা যাবে যে এর মাধ্যমে সারা বছর রোজা রাখলাম আল্লাহ নবী আলিসালাম নফল রোজা সম্পর্কে বলেছেন মানসামা মান্তাগি বিহি ওয়াল্লাহ একটা নফল রোজা যদি কেউ রাখে আল্লাহকে খুশি করার জন্যে বা আদ আল্লাহ ওয়াজাহ বিনা নার ইস্যাবি এই না খারিফা ওই ব্যক্তির চেহারাটাকে আল্লাহ রবীন্দিন সহত্তর বছর জাহান নাম থেকে দূরে করে দেবেন একটা রোজা সমস্যা আছে রোজা রাখেন রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ নবী বলেছেন রোজা অবস্থায় যখন রোজাদার দোয়া করে তো কবুল হয় নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে সারাদিন তারা দেখা যাবে দোয়া কবল হচ্ছে স্বাস্থ্যটা মশাল্লাহ অনেকেরই হয়তো অনেক সময় স্বাস্থ্য বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে দেখিও হলো আপনার মেডিকেলের ও কাজটা একটা হয়ে গেল সেইভাবে রোজার অনেক ফাইদা রয়েছে তাহলে আমরা ছয়টি রোজা রাখার কথা জানতে পারলাম মুসলিম বর্ণনা করেছেন আগে আপনাদের বলছি ওই হাজে আবু সৈদ খুদিরাজুল্লাহ তাহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাম বলেছেন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্যে একটা রোজা রাখবে আল্লাহ রব্লা আরামিন তার ওই দিনে রোজা রাখার জন্যে তার বিনিময়ে জাহান্নাম থেকে সহত্তর বছর দূরে তার চেহারাটাকে করে দেবেন মানে কি শুধু চেহারাটা রাখবেন বাকি অংশ কি জাহান্নামে যাবে মানে এখানে অংশ বুঝিয়ে পুরোটাই বোঝানো হয়েছে যেখানে চেহারা যাবে ওখানেই তো পুরোটা আপনার যাবে কান টানে তো মাথাও যাবে ঠিক না সেই জন্যে পুরো শরীরটাকে মানে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেবেন আল্লাহ রান্নাকে অত্যন্ত ভালোবাসেন তাই এমন কিছু করলেছেন ফির সাহারে আখতার মিন হুসিয়াম শাহান মা আয়সা সিদ্দিকার বর্ণনা করেন আল্লাহ নবী আলসালাম যখন রোজা রাখা শুরু করতেন তখন আমরা মনে করতাম বুঝে আর রোজা ভাঙবেন না একাধারে করতে থাকতেন একদিন দুই দিন তিনি রোজা রাখতেন আবার রোজা ভেঙে দিতেন রোজা করতেন না তখন মনে করতাম বুঝে আর রোজা রাখবেন না তখন আল্লাহ নবী আলিস্লা কি অবস্থা সেটা মা বর্ণনা করতেছেন কারণ তিনি তার সহধর্মিনী তিনি তার অর্ধাঙ্গি তিনি জানেন রাসুল কি করতেন অমারাই তো রাসুল আল্লাহ রান রমজান ব্যতিরিকে অন্য কোনো মাসের পুরো মাস রোজা আল্লাখেন নাই রমজান পুরোটা রেখেছেন আক সারামিন আর শাহান মাসের যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা বেশি রাখতেন না তাহলে পূর্ণ মাস রোজা রাখতেন রমজান এরপরে অন্য অন্য মাসে রোজা রাখতে ধরলে রাখতে থাকতেন ছাড়লে দিলে ছেড়ে দিতেন কিন্তু সবচেয়ে বেশি রোজা রাখতেন পূর্ণ না কিন্তু বেশি শাবান মাসে রোজা রাখতেন বেশি আল্লাহ নবী আলিসালাম তবে এখানে মনে রাখতে হবে শাবান মাসের নির্দিষ্ট করে পনেরো তারিখের রোজা যে রাখার আমাদের একটা মানে আগ্রহ দেখা যায় এটা কিন্তু ঠিক না বর্ণায় আছে যে ইরান্তা সফা শাবান ফালে আতাশুম যখন শাবানের পনেরো তারিখ হয়ে যাবে তোমরা আর রোজা রাখবে না এবং সব আবার একেবারে গড়াও বিভিন্ন ফজিলত বর্ণনা করে সারা রাত ধরে নামাজ পড়ার যে কথা বলা হয় এগুলি কিন্তু সেই হাদিস দ্বারা সাব্যস্ত না বরং কেউ যদি অন্য অন্য রাত্রিতে স্বাভাবিক যে আমল করে এ রাত্রিতে করতে পারবে কেউ তেরো চোদ্দো পূর্ণ আইয়ামে বীজ রোজা রাখে এখানেও রাখতে পারবে বা সাবান রোজা শুরু করেছে এক থেকে চলতে আছে বা প্রতি সোমবারে বৃহস্পতিবারে এই দিন যদি পরিযায় করবে কিন্তু সুনির্দিষ্ট করে এই দিনের ব্যাপারে যতগুলি হাদিস এসেছে হাদিসগুলি আল্লাহনবী থেকে সুসাব্যস্ত আমাদের কাছে পৌঁছে নাই কোন আল্লা নবী করেছেন বা সাহাবা রাম করেছেন এই ধরনের যেগুলি বলা হয় হাদিসগুলি সহি না বরং সহি হাদিস আল্লাহ প্রতি রাত্রিতেই শেষ রাত্রে নেমে আসেন বাংলাকে ডাকতে থাকেন ক্ষমা চাও মাফ চাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ মঙ্গল দান করুন আর যারা বিপদগ্রস্ত তাদের বিপদ আল্লাহ দূর করে দিন যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করুন যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুন্দর জীবন গড়ার তোভি দান করুন এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামুকুম আরাহমতুল্লাহ ওবরাকাত कत सुर भाव नूतन जुगे सफलता अर्जन करार्थमी अर्थनीति कल रगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगे बीस टी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 अमार दार्स, आज रात जकिर आरिकार्ता धर्मतत्वर कोष्टीपाथर এক থেকে চারু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী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 तो ईश्वर के